الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يستقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تجديد بكلمة الله ذلك الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل من عاد لي وليا فقد بارزني بالمحاربة أو فقد آذنته بالحرب كما تقرب الي عبدي بمثل عذاب اقترت عليه ولا يزال عبدي يتقرب الي بالنوافل قدا وحبه فاذا احببته كنت سمعه الذي يسمع به الى اخر الحديث الله رسوله عليه مانو ذاتي كي एवं دين ذاتي এবাদতের মাধ্যমে মানুষের পার্থক্য হয়ে থাকে যে যেভাবে মহান নকুল আলামিনের এবাদত বেশি বেশি করতে পারবে সঠিকভাবে সে ব্যক্তি মহান নকুল আলামিনের বেশি সান্নিধ্য নৈকত্য লাভ করতে পারবেন আজকে আমাদের যে বিষয় বস্তু আলোচনা করার জন্য আমরা নির্বাচন করেছি সেটা হল কি মানহুম আউলিয়া আল্লাহ অমান হুম আউলিয়াউল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশের আলোকে বাংলাদেশি ভাইদের কাছে একটা ধারণা না থাকার কারণে ওই ল্যাংটা ফকিরকে ওয়ালি ভেবে তার কাছে গিয়ে দেওয়া চাইছে আমরা কিছুই মনে করি না সেইখানে আমাদের বিবেকগুলিকে সম্পূর্ণ আমরা বিক্রি করে দিই যেজন্য আমি মনে করেছি संक्षिप्त संक्षिप्त भरबुल्लामी वाली हवरण पागल बेचे प्रयोजन सत्य मोहम्मबुल्ला आलमीर वाली से जो ढुकाय ना पड़ी सत्यारे जरा वाली तरह भारती महम्मबुल्ला आलमीन तरह वाली सम्पर्क যেভাবে কোরআন মাইদের মধ্যে বিভিন্ন জায়গায় স্টার করেছেন ঠিক ওইভাবে বলিউড সৈতান যারা যারা সৈতানদের বন্ধু তাদের সম্পর্ক মরামত করে বিভিন্ন হালিসের মধ্যে আমাদেরকে আমাদের দিক নির্দেশনা দান করেছেন কোরআন মাইজদের একটি আয়াত ইউনিটের একশো বাষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত যেগুলি পাশ হয়েছে আপনাদের কাছে আলোকে কেন্দ্র করে এবং যে হারিসটি পাঠ করেছি বোকারেশ্বরী থেকে খুব সংক্ষিপ্ত আমি কিছু আপনাদের ওয়ালি সম্পর্কে বলার চেষ্টা করবো বন্ধুত্ব আল্লাহুল্লাহ নির আসিল তাদের কোনো ভয় নেই ভীতি নেই কোন চিন্তা নেই কারা তারা কেন একটা কোল যারা ইমান এনেছে এবং আল্লাহ রকুল্লা আলমকে ভয় করে যাদের মধ্যে ইমান এবং চাকুয়ার এই দুইটি গোম রয়েছে তারাই হচ্ছে আল্লাহ যেই কোনো বাংলার মধ্যে যেই কোনো ব্যক্তির মধ্যে যেই কোনো শ্রেণী হোক না কেন যেই হোক না কেন क्यों अवस्था देखते मानुष्ट मा जामान रही एक संगे तरह रही है से व्यक्ति आल्लानेजल्ला आनुल हे पर शाहबा इकलान मध्य होते होते मध्य होते হতে পারে চামতের আগ পর্যন্ত যেকোনো বান্দার মধ্যে যদি আমরা এই গুণ দুইটি পাই তবে বিশ্বাস করতে সবাই আল্লাহর আলী হতে পারলেও সবাই কিন্তু দরজার হতে পারে না বরং এদের মধ্যে পার্থক্য হতে পারে বিন্যাস হতে পারে শ্রেণী এদের কমবেশ হতে পারে বন্ধুজন আল্লাহর বলছেন যে লামী মু আপিল দুনিয়া এই দুনিয়া এই দুনিয়াতে তাদের জন্য শুভ যারা আল্লাহর যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহকে উপর তিনি বা আল্লাহর সবকিছুর উপরে এবং তারা আল্লাহকে ভয় করতে পেরেছে তাকে অর্জন করতে পেরেছে তারা তাদের জন্য এই দুনিয়ায় রয়েছে কি শুভ সংবাদা এবং আখরা রয়েছে তাদের জন্য শুভ তাহলে আল্লাহর ওয়াদি এই দুনিয়ায় সে খুব অভাবে থাকবে আল্লাহর কথা না আল্লাহ এখন আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে ইমান এবং তাকোয়ার পরিচয় দিতে চাই ইমান কি এবং তাকুয়া কি যখন আমরা বুঝতে পারব যে ইমান কাকে বলে এবং টাকোয়া কাকে বলে এই দুটো আর সমন্বয়ে যাকে আমরা দেখতে পাব এবং এই গণ্ডটি যার মধ্যে আমরা পাব তাকে আমরা আগে ভাবতে পারবো ইনশাআল্লাহ তার আগে দোকানের তরিফের যে হাদিসটির একটু সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের কাছে করতে চাই আবুল্লাহ তার আহ বলেন্লাহ সাল্ল সাল্লাম বলেছেন মহানব্বালে ফুলতে মহানব্ব বলেন যে আমার বন্ধুকে বন্ধুর সঙ্গে দুশ্মনী করে যে আমার ওয়ালির সঙ্গে দুস্মনী করে সে যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করল অন্য বর্ণায় আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম মহানবুল আড়ানি আল্লাহর ওয়ারিটা যদি স্মরণ ভাবে আল্লাহর অভিষেক করে যুদ্ধাকরণ করে তার সঙ্গে মহানব্রাহীন স্বয়ং নিজের যুদ্ধ রচনা করে আর অন্য পর্যন্ত ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ রোচনা করল্যা আদায় আমার বলছেন যে আমার সমৃদ্ধ লাভ করতে পারে সবচেয়ে করোট আদায়ের মাধ্যমে আমার বান্দার প্রতি যে সমস্ত ওয়াজির কাজ আমি খরচ কাজ খরচ করে দিয়েছি এই সমস্ত ফরোকার আদার মাধ্যমে সবচেয়ে আমার সান্নিধ্য আদায় করে এর সঙ্গে আরো যত নকল এবারে আল্লাহর সান্নিধ্য আরো বেশি করে নৈকত্য লাভ করতেই থাকে তাহলে বোঝা যাচ্ছে আমরা এর আজ তাহলে এখন আমরা আছি যে ওয়ালি শব্দটা অর্থ ওয়ালি শব্দের অর্থ হচ্ছে কি মহাব্যা ওয়ালপুর বাড়ি শব্দ ওয়ালিউন মানে কি ওয়ালিউ শব্দের অর্থটা হচ্ছে যেই ভালোবাসাটা খুব নিকট থেকে হয় অরি মানেও হয় তো যেই ভালোবাসার সাথে খুব নিকট থেকে হয় সেটাকে বলা হয় ওয়ালিবাই এই ভালোটাকে বলা হয় এই দত্তটাকে বলা হয় মহালা আবার সভিক মানেও কিন্তু দত্ত সভিক থেকে मानने सत्यता मान जे भालोबा मध्य को मिथार नहीं मैं समय एकजन के भलोबा अपन खाल तो तुररी बात अंतर भलोबा मिथ्या भलोबाशा से बला जीते सभी जैन आकजन के जे बंधु आक बंधुर भलोबाषार मध्य मिथ्या आश्रय थे तब भालोबा दूर से होते निकट से होते आए का रफिक मानव रफिक मानी व्यवहार कर चेष्टा तो सभी रफिकर चाहिए वाली अनेक ऊर्धे भलोबाटा जो भलोबा मध्य जमन मिथ्यारे नहीं आश्रा हा। थकबेने खराब व्यवहारा जल वे महावासा अत्यंत निकट बला भलोबाटा कीचर माध्यम होते हमने जो बलो वाली जो आल्ला संगे भलोबाचे स्थपन करते पे अत्यंत महाब्बत संगे और अत्यंत निकट कीसर माध्यम ओवे खरज आदायर माध्यम এই যে নকল যত প্রকারে বারস রয়েছে রাত্রে শাহাজুদ থেকেই বলেন থেকেই বলেন কোরআন থেকেই বলেন সবকা দান খায়রা থেকে বলেন মানুষের সঙ্গে ভালো থেকে বলেন ইত্যাদি যত প্রকার নকলে বারস রয়েছে সর্ব আদা করে সঠিকভাবে তার সঙ্গে আরো বেশি করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য নকল আবে যত বেশি করে করতে পারে তারাই হবে তত আল্লাহর সান্নিধ্য স্বাস্থ্যদায় এবং তারাই হবে আল্লাহর বল এই জন্য আল্লাহ মোহাম্মদুল্লাহ আলমিন তার দত্ত তার অধিকা দা অনুন্দে করে অন্ধকার থেকে আলোর ঝেকে নিয়ে যান কিসের অন্ধকার শিল্পের অন্ধকার অজ্ঞতার অন্ধকার বিদাতের অন্ধকার জাহিলিয়াতের অধকার মূর্খতার অন্ধকার যত পকিদার অন্ধকার বেহায়ার অন্ধকার যত প্রচে সবকিছুকে অন্ধকার বলে এখানে আখ্যায়িত করা হয়েছে বিশেষ করে শিখকে সবথেকে বড় অন্ধকার বলা হয়েছে এলান্ন তৈরিরের দিকে নিয়ে যাই ইমানের দিকে নিয়ে যায় সত্যতার দিকে নিয়ে যায় আলাদার আনুদত্বের দিকে নিয়ে যায় রাতুরের মহব্বতের দিকে নিয়ে যায়। জাম্নাতের পথের দিকে নিয়ে যায় এটাই হচ্ছে নো এটাই হচ্ছে আলোর পথ আবার কাফের সম্পর্কে বলছেন আল্লাহরূপ করা হয় আল্লাহ ছাড়া এ হচ্ছে তাদের বন্ধু তারা কি করে যেখানে নোহরেই রাখবা তাওদিদের পর থেকে ইমানের পথ থেকে জান্নাতের পথ থেকে নিয়ে যায় কোথায় জাহান্নামের পথে নিয়ে যায় খৈতানের পথে নিয়ে যায় পথে নিয়ে যায় অন্ধকারের পথে আল্লাহর আল্লাহর আখ্যাত করেছেন মমেন্দ্রা এবং মমিনা মহিন্রা মহিলারা পুরুষ এবং মহিলা মমিন্রা একে অপরের আওনীরা বন্ধু খুব ভালোবাসে যাদেরকে একে অপরকে এবং খুব নিকট থেকে যাদেরকে ভালোবাসতে পারে মমি হচ্ছে আল্লাহরি তারা কি করেমকার যারা কাদের ভালো কাজে আবেশ করে অন্যায় মানুষকে নিষেধ করে মাস করা আমাজ প্রতিষ্ঠা করে বলুত আদায় করে আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ করে বুঝায় এদের উপরে আল্লাহর ঠিক আল্লাহ রপ্লামি সৈতানদের ওয়ালি সম্পর্কেও আলোচনা করেছে। আজকে সবচেয়ে বড়ো যেটা বিপদ আর সৈতান আল্লাহর ওয়ালি এবং সৈতানের ওয়ারির মধ্যে যে একটা পার্থক্য রয়েছে এই পার্থকটা কিন্তু আমরা আজকে না। একটাই কারণ যে আমরা সত্যি ওয়ালির যে গুণাগুলি কি আমরা মনে করি জঙ্গলে বসে থাকে আল্লাহর যে সাপ্তু খেতে পারে আল্লাহর ওয়ালি যে মাধ্যমে কিছু দেখাতে পারি সেই হল ওয়ালি বন্ধুজন এই জন্য আল্লাহ রব্লা আলমিনদের ওয়ালি সম্পর্কে বলছেন যারা ওয়ালি তাদের উপরে কিছু করতে পারেদের সঙ্গে যুদ্ধ করো তাদের সঙ্গে কাপড়ের সঙ্গে না মুসিদদের সঙ্গে নাশ্রে কাপড়রা হচ্ছে কি সৈতানের ওয়ালিফানের যে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা এবং তার সন্তানদের তার চলা জামানদেরকে তার দোকদেরকে তোমরা অনুময় হতে চাও বন্ধুকোন এখানে অনেকগুলি আয়াস সবাই খুলে যে একদিকে যখন আল্লাহর ওয়ালি রয়েছে আর দিন কিন্তু সৈতানেরও রয়েছে আল্লাহ কারা আল্লাহ যারা ইমান এনেছে এবং আল্লাহ যত প্রকার আগে কিছু সমস্তকে সঠিকভাবে নেমে চলে তারাই হচ্ছে আল্লাহ এবার আমরা সংক্ষিপ্ত বলব যে ইমান কি ইমান কি এবং মমিন কারা এবং চাকুয়া কি এবং মোটাজি কারা তাহলে এ দুইটাই করতে হলে আল্লাহর অলি আমরা বাধাই করে পারব পারবো ইনশাল প্রথমে আসি ইমান ইমান আমানার মজার ইমান শব্দের অনুকূলই অর্থ হতে পারে আমানত থেকে হতে পারে আমানত রক্ষা করা আমরা বলি না আমানতের উল্টো যে খেয়ান বলা যেতে পারে আবার ইমান মানে হচ্ছে যে আপনার স্থিরতা আল্লাহ রফুল্লা আলমী এর প্রতি যেটা জিমান আনবে আল্লাহ রসুলের প্রতি জিমান আনবে ইমানে যে সমস্ত কাজ করবে ঠিক ওই ব্যক্তির অন্তর সবসময় স্থির থাকবে এই অন্তর সব সময় অস্থিরতা বস করবে না এই জন্য তাকে বলা হয় আবার ইমানের অর্থ হয় কি তৈরিক মানে বিশ্বাস করা তার উল্টোটা হচ্ছে আপনার তত্রিক বা মিথ্যা মনে করা আবার ইমানের অর্থ হয়েছে আমার নিরাপদ ইমান নিরাপদেও হতে পারে এই লোকটা ইমানের মধ্যে রয়েছে বা আমারের মধ্যে অর্থাৎ নিরাপদে রয়েছে যেটা হচ্ছে ভয়ের বিপরীত আবার ইমান যে ইমান বলতে আমরা করতে পারছি যার বিপুল হচ্ছে কুপুরী বা অস্বীকার করা তাহলে পরিভাষায় ইমান বলা হয় ভর্তি কবির বিনার বলে ইকলাদ দিন আর অন্তর বিশ্বাস মুখ দিয়ে সেটা আত্মকাশ এবং সে সঙ্গে আপনার কাজেও পরিণত করা আমার ইমানের এনেছি যে আখেরাপ একটা জিনিস রয়েছে বিশ্বাস করি মুখে আমরা বলি আমান তো আমান তো আসে দিবস আমরা ইমান আনি এখন যদি আপনি বিশ্বাস করলেন মুখে উচ্চারণ করলেন কি দু আমল না করেন তাহলে কিন্তু ইমানের কোনই মূল্য নেই এই জন্যেই আল ইমান আমাল বলছেন ইমান যখন বল তখনই করা যে অবশ্যই আমল না করে তাহলে আমরা মমেন বলতে পারি না একজন বিশ্বাস করে যে বিষ খেলে মানুষ মারা যায় তারপরে যদি খাই কি বলবেন বলবেন যে তা বিশ্বাস ছিল সেই ডান তো মানুষ মারা যায় তখনই আমরা বিশ্বাস করতে পারি না এই জন্য হবে যে ইমান যখন একজন দাবি করবে বুক দিয়ে তাকে দেখুন স্বীকার করবেন সৎসঙ্গে কাজ করতে হবে এই জন্য আল্লাহর আলী কোরআন যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমরের কথা বলেছেন মধ্যে আল্লাহর আলিম যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমরের কথা বলেছেন এই জন্যে মনে রাখতে হবে যে শুধু বলবেন যেন শ্বাস করি কিন্তু আমল করবেন না কারণ তার ইমান নাই আমরা বলে বুঝে নিবো এই জন্য যখনই দাবি করবে তার তাকে আমল অবশ্যই করতে হবে বন্ধুগণ সাথে আল্লাহ আল্লাহর প্রতি ইমার আনি মহবুল আর তার প্রতি সঠিক বজারটাকে ইমার আসতে হবে থাকতে হবে তার করা চলবে না সমস্ত খ্রেপ্তাদের এরপরে আপনাকে আপনার কিতাবের প্রতিমান আনতে হবে এরপরে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা তাদের দায়িত্ব সঠিকভাবে তারা স্মরণ করেছে মানুষের কাছে পৌঁছেছেন হেদায়তের রাস্তা মানুষের কাছে যত যেভাবে প্রয়োজন সব কিছু গণনা করে দিয়ে গেছেন এরপরে আপনাদের প্রতি বিকাশ আনতে হবে হিসাব বিকাশ আপনার আমল নামার হিসাব হবে আপনার জান্নার জাহান্নাম রয়েছে আমাদের প্রতি ভিত্তি করে তার ভালো এবং মন্দির ফলাফল দাঁড়াবে এবং আপনার বিচার করতে হবে চারদের বাচ্চাদের ভালো ধর্মের প্রতি এই যে ছয় ইমানের অন্ধরে ইয়ে রয়েছে পিলার রয়েছে ইমানের যে ছয়টি আপনার মেইন পিলার রয়েছে এই ইমানের ছয়টির উপরে যৌথভাবে ইমান কেউ না আনে তাহলে সে মনের হতে পারে না কেউ একটার ওপরে যদি কেউ একটা অস্বীকার করে তাহলে সে কাফের হওয়ার জন্য যথেষ্ট বন্ধুগণ আজকে ইমানের কিন্তু অভাব নয় আমরা ইমান আনি মুখে পরি কাজেও কিছু হয়তো পরিণত করি কিন্তু মুশকিল হয়ে গেল আল্লাহ প্রতি কেতাবের প্রতি সবকিছু দিয়ে ইমান ইমানের ভিত্তি হতে হবে কোথায় তাওদিনের ভিত্তিতে আজকে ইমান রয়েছে যে আল্লাহকে আমরা একবারে বিশ্বাস করি তিনি আমাদের একমাত্র মানব আমরা প্রতি সমাজে বলছে ইয়া কানা চাই কিন্তু ইমানের ভিত্তি কোথায় আমাদের মজবুত না বলতে একমাত্র এবার তাহলে তো ইমানের ভিত্তি তাহিরের উপরে আমরা বলছি ইয়া কানা কানা চাই তারপরে আমরা খবরে গিয়ে দিয়ে বলতেছি বাবা আমার এ বাড়ি ইমান রয়েছে কিন্তু ইমানের ভিত্তিকের উপরে সিরকির উপরে ইমানের ভিত্তির তৌহিদের উপরে বন্ধ করেছে আজকে তৌহিদের অভাবের কারণে সারা পৃথিবীর মধ্যে যদি আমরা বলতেছি মুসলমান যেতে দাবি করছে আমরা মবেন যেতে দাবি করছি যে আমরা ইসলাম চাই ইসলামী হুকুমার চাই ইসলামী দিন চাই সবকিছুই চাই কিন্তু আজকে আমরা কেন পৌঁছতেই পারছি না কারণ হচ্ছে আমাদের ইমানেই গন্ডগোল হয়ে গেছে ইমানের ভিত্তি তৌহিদের মধ্যেই গন্ডগোল রয়ে গেছে তৌহিদ আমাদের আজকে ঘোল হয়েছে তৌহিদের মধ্যে আজকে আমরা আমরা আনবিক বমা দিয়ে করে দিয়েছি আজকে আমরা তাহিদকে বোঝার চেষ্টা করি না বন্ধুগণ এই জন্যে একদিকে যেমন আল্লাহ পথে পুরে হচ্ছে হতে হবে এই মোহেন কিন্তু ইমানের ভিত্তিটা তৌহিদের উপরে হতে হবে তৌহিদির তাহিদের আছে আল্লাহের মধ্যে আল্লাহকে এক যাবে যত প্রকার আমার এ মানস হবে একমাত্র মহা রব্য আর জন্য হবে আমার যত প্রকার যেখানে আমার ছোট যেখানে আমার পাখানত একমাত্র হবে আল্লাহর কাছে কোন পরাশস্ত্রীর কাছে কোন মহাব্যাতির কাছে কোনো চিরাউলিয়ার কাছে পুরো রতুনের কাছে পুরো আমার নিজেকে আমি করতে জানবো না এটাই হচ্ছে কে বাধার এটাই হচ্ছে আল্লাহর রাসত্ব যতক্ষণ এবারে আমার জোরে হোক আর দোয়াই হোক আর ভয় হোক আর ভীতি হোক আর তা হোক আর পা হোক আচা হোক আর আকাঙ্ক্ষা হোক সবকিছুই কিন্তু এ বাদাম একমাত্র হতে হবে তার কাছে আল্লাহর কাছে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো বুজুর্গ অন্য কোনো কাউ নামধারী বাড়ির কাছে আমার এই দরিয়ে বাধা যেটা সেটা হল তাহিদ আর রাহর হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে জীবন মরণ তার আছে একমাত্র তিনি দান করতে পারেন তিনি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারেন পরিবর্তন করতে পারেন আজকে আমরা বলি না আজকে আমরা রাজনৈতিক স্থিতি আমরা বলে যাই না যে জাতি ভাগ্যের পরিবর্তন হতে পারে অমুকের মাধ্যমে অমুকের মাধ্যমে চমুকের মাধ্যমে বলে থাকি না আল্লাহ রফতুল্লা আলামি ছাড়া কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারে না কোন পার্টি কোন যুগ কোন ব্যক্তি কি করতে পারেন একমাত্র ভাগ্যের মহা মহানগুলা আড়ান তিনি ভাগ্যের পরিবর্তন উত্থান পতন করতে পারে, তিনি মানুষের সুখ দুঃখের পরিবর্তন করতে পারে, তিনি একমাত্র মানুষের জীবন মরণ দিতে পারে তিনি একমাত্র মানুষকে সন্তান দিতে পারে তিনি একমাত্র একজনের কল্যাণ নাম করতে পারে, তাহলে আল্লাহ রফুলা আড়ানি তুমি তো রঙিয়া সংক্রীতি রাগ আসা একবার বলেছিলাম বলব যে কাজের মধ্যে আল্লাহ যত প্রকার কাজ রয়েছে সমস্ত কাজের মধ্যে একমাত্র আল্লাহকে জানা এখানে ও কাছে না যারা কি বলা হয় তা অব আমরা ভালোবাসার যারা পাগল হ্যাঁ তারা বলছি যে না আব্দুল কাদের জিলানি রাহিম তিনিও আল্লাহ পরিচালনা করা যখন সহযোগিতা এমনও আপিদার আছে যে তিনি আল্লাহ আপনার সুখী করে আল্লাহকে ধরে ওই জন্য তার নাম বসে আসতে বিভিন্ন আকিলা বন্ধ আমরা সংস্কৃত জানতে পারলাম যে আল্লাহ আব্দুল আলমকে তার মধ্যে এক জানা অন্য কেউ আল্লাহ সরা জীবন দিতে পারেন ভালো মন্দ করতে পারে না রায় জানেন না তিনি ছাড়া অন্য কেউ আপনার পৃথিবী পরিচালনা করে তাহলে তিনি ছাড়া কিন্তু কেউ আমার হালে কোনর্তাও নেই তাহলে আল্লাহ রফুল্লা আমিন সমস্ত মধ্যে তিনি ছাড়া কেউ আই দিতে পারে পারেন না তার একমাত্র লাভ চলবে তার একমাত্র নিয়মকানন চলবে তারই দফতর চলবে কোনো মানব চলছে কোনো আইন চলবে না কোন ঠুকুয়া আকামের জন্য কোনো বিচারের জন্য কারখানে যাব আল্লাহ যাবো আল্লাহ অন্য কোথাও যাব না এগুলি হচ্ছে কি তাও ঈদের আস্তে আস্তে প্রকার যেটা যে আল্লাহ নামের মধ্যে এবং তার গুণবাসের নামের মধ্যে একমাত্র আল্লাহকে জানা কাউকে শহীদ না করান যাই এবং তার কার্ডুলির মধ্যে সংক্ষিপ্ত তাহলে আমরা জানলাম যে ইমান হচ্ছে গুণের বিশ্বাস মুখ দিয়ে উচ্চারণ এবং কে যায় কাজ করা বিশ্বাস করলাম মহানকা আর আমি তিনি একমাত্র আমার ভালো মন্দির চাবি কাছে মালিক কিনার আছে আমার রিজিকের চাবি এখন যদি আমি কি করি দোকানের মধ্যে চার চাবি ঢুকিয়ে রাখি তাহলে ব্যবসায়ী লোকসান হবে না ফায়দা বেশি হবে তাহলে এটা কি ইমানের সঙ্গে মিল হল হল না আর এই জন্য বলতে গুন আজকে আমাদের ইমাম থাকলেও আমি এই জন্য বলি মুসলমানের ইমানের পুনর্জাগরণ ঘটানোর প্রয়োজন রয়েছে তাহজিদ এই ভিত্তিতে সময় অনেক লাগবে এবার আমি আপনাদের নিয়ে চায় চাই তা কে কারণে আমরা জানলাম মধ্যে এই ইমাম থাকবে যা অন্তরে বিশ্বাস করে মুখ দিয়ে করে এবং কাজে পরিণত করে তাহিদের ভিত্তিতে তার ইমান এই হল মনে এবার আমরা জানি মোটটা বা তা তা কোয়া অর্থ হজরত আবু মার আনন্দকে জিজ্ঞাসা করা হবে তিনি বললেন যে একটা কংকোসময় রাস্তা বিপদময় রাস্তা যেখানে সাপ ইসু কাটা রয়েছে এই রাস্তাটা তিনি অতিক্রম করলে কিভাবে করবে। স্বাভাবিকভাবে তখন আমরা লঙ্গি বা প্যান্ডেটাকে ভালো করে কেটে নিয়ে এবং আমরা চলতুটি ভালো করে খুলে এবার প্রতিটি পা যখন আমি খুব সতর্কতার সঙ্গে ফেলে এই রাস্তাটা পার হব। এই যে খুব সতর্কতা অবলম্বন করে এটাকে বলা হয় তা কোয়া এটাকে বলা হয় তাকওয়া আর তাকওয়াতে হলো সদ্বিকর্ত মানে এই যে খুব সতর্কতার অবস্থা সর্বভূতে সতর্কতা থাকা এটাকে বলা হয় তাকওয়া তাকওয়াত এর পরিভাষায় অর্থ অনেক রকম করা হয়েছে কিন্তু সবচেয়ে যেটা মানে খুব গুরুত্বপূর্ণ বা সর্বোচ্চ কোরআন যে অর্থটা হলো ইলতাসাল আওয়া বিল্লাহ তাআলা ওয়া জনা বিনওয়াইহি بفعل كل معبر به وقلب ধন্যবাদ আল্লাহ রব্দুল আলম এবং নাবি মহান নবী রব্লা সাল্লা সাল্লামের মাধ্যমে যত আদেশ আমরা আমাদের কাছে যেতে প্রতিটি আদেশকে কংখনো কংখনো ভাবে ছোট তর ছোট থেকে দেটি আদেশকে যখন ঠিক মত আমদ করতে পারবে কাজে পরিণত করা আর প্রতিটি নিচের থেকে নিজেকে বুঝে তোলা চাকরি এমন একটা মহর্ব जै गुणर माध्यम एक व्यक्ति मानस सर्वप्रकार आदेश के पालन करकारस्त आदेश के मेहन चले आल्ला जार मोदी इमार रे विश्वास रोचारण करल्ला सर्वप्रकार आदेश हिशेल के मे चले व्यक्ति आल्ला তার এর জন্যে কোনো মাদ্রাসায় লেখাপড়া করার প্রয়োজন নেই এর জন্যে রাশুতে দেখার প্রয়োজন নেই স্বপ্নে যোগে অনেক কিছু পাওয়ার প্রয়োজন নেই এর আপনাকে জঙ্গলে থাকার প্রয়োজন নেই এর জন্যে আপনার সিরা কাপড় পরার প্রয়োজন নেই এর জন্যে তাকে বিশেষ কোনো বাহ্যিক কোনো গুণের ইমান এবং তা পয় গুণ দুইটির বাহ্যিক না এটা হল আধ্যাত্মিক গুণ তারাই তাদের মধ্যে ইমান রয়েছে এবং সব আদেশ এবং নিচে মারার মতো ক্ষমতা রয়েছে অর্জন করতে পেরেছে আল্লাহ এবার যে আজকে কিন্তু ওয়ালির দাবিদার অনেক রয়েছে রচনা না ওয়ালির দাবিদার নিজের আবার অন্যদেরকে ওয়ালি হাবা অনেকেই রয়েছে আল্লাহ রব্লা আলেন্লাহুম্লা বলতেন অনেকে আল্লাহর অনেক দাবি করত অনেকে আল্লাহর ভালোবাসার দাবি করত হতে চাও তাহলে আমি নবীন একটু বার করো আমি নবীন তোমরা অনুসরণ করো তাহলে নবী যা নিতেছেন নবী যা খবরে দিয়েছেন এটাকে ভাবে যে ব্যক্তি সত্যি যথাযথভাবে এটাকে ইমার আনতে পারবে জাহির এবং বাতিল আল্লাহরি আজকে আল্লাহর অলিমার জনে আমরা আল্লাহর ওয়ালি যারা তাদের কিন্তু কারামর্শ হয় আল্লাহর যারা তাদের কারামতে বিশ্বাস করছে ইমানের অঙ্গ অনেক যেটা কাজ হয়ে রাখতে হবে যে কোন কারামতী ইচ্ছাশীল কোন ব্যক্তির পক্ষ থেকে হতে পারে না আল্লাহর ওপরে আর আমি ইচ্ছা করে হঠাৎ করে কোন ব্যক্তির কাছ থেকে কিছু একটা অলৌকি ঘটাই দিতে পারে এটা আল্লাহর কারামুটি দেখানো কার কোনো ব্যক্তি দেখাতে পারেন না কিন্তু আমাদের দেশের প্রচলিত ওয়ালিরা নিজেরাই কারামতি দেখানো পাটি অফ করে দিয়ে দেখে আরও চলতেছে দেখাই না তাহলে বুঝতে পেরে আও যোগান এরা বলল আল্লাহর অলিনা এরা কাজ বলি বন্ধুগণ আজকে নামধারীরা দাবি করে অনেকে যে কোন দাবি করত তারা বলতো না বন্ধু আল্লাহর আমরা মহব্বত করে আল্লাহ আমার আল্লাহর পেলে এটাও দাবি করতো তারা বন্ধুগণ আল্লাহ তাদের এই মহব্বত তাদের এই দাওয়াকে তাদের এই দাবিকে খন্ডন করলেন কি বলে আল্লাহর আলমদি খ্রিস্টানদের দাবি ছিল যে আমরা আল্লাহ আজ পর্যন্ত আল্লাহর পছন্দনীয় allah আমরা আল্লাহর দক্ষ আমরা খ্রিস্টানদের কত হ্যাঁ আমরা আল্লাহর ব্যক্ত কিন্তু আল্লাহরফুল্লাহ আলমিন বলছিল বলে দাও তাহলে তোমাদেরকে কেন আল্লাহরুল্লাহ আলমীর আদাব দিয়ে পাকলা করে তোমরা তো সাধারণ মানুষ তোমরা আল্লাহ না কাজের মুসিকরা তারা ঘরের পরিচর্যা করে রক্ষণাবেক্ষণ করে এই তারা আজ আল্লাহর ওয়ালি না ধরুন তারা আল্লাহর ঘরে মানুষকে বৃদ্ধ রাখে সত্যি তারা আল্লাহর অন্ত তারাই যারা মুক্তাকে যারা পরে যা যারা আল্লাহর নিয়ম কারণকে যথাযথ ভাবে আদেশ চলতে পারে এই হচ্ছে আল্লাহর ওয়ালি তাহলে ওয়ালি দাবি করা জিনিস না একটা কথা মনে রাখতে হবে যদি ওয়ালি দাবি করে এটা বুঝতে হবে যে একটা সাহিতানের ওয়ালি আল্লাহ কারণ সত্যি যারা আল্লাহর ওয়ালি কখনই বলবেন এটা নিয়ে আল্লাহর ওয়ালি বুঝতে পেরেছেন আউ বাঁকা এগুলো কোনো হারিজকে খোঁজ পাওয়া যাবে যাহ আউ বা তারা আপনি বলেছেন যে আমি আনা আলি উল্ বলেছেন ওমান আলী এমন কোন সাহাবি কেউ দাবি করেন না যে আনা আলিউলাহ আমি আল্লাহ বলি আল্লাহর তাহলে বুঝতে হবে যে সাইতানদের ওয়ালি প্রথম আলাদত হলো যে যারা নিজেরা দাবি করে যে আমি আল্লাহর ওয়ালি বা তাদের চামটা দিয়ে বলা যে বলো যে আমি আল্লাহর ওয়ালি যারা দাবি করে আল্লাহ করেছিল আল্লাহ তাদের আল্লাহরী আল্লাহর আলম তাদের দাবিকে খণ্ডন করেছিলাম আপনার আল্লাহর ওয়ানি না আল্লাহর ওয়ানি যারা মুক্তা পি তাহলে বন্ধু বুঝতে হবে যে ঠিক এইভাবে দেখেন আল্লাহর সাল্লাহারি মুক্তি হাবিজ আমি ভাবনা করছেন বলছেন আল্লা রতুন স্পষ্ট করে আমাদের কাছে বলেছিলেন এবং যারা আল্লাহ এবং আল্লাহ আমার বন্ধু আল্লাহ বলছেন তারাই যারা আল্লাহ আমাদের বন্ধুকে আল্লাহ এবং বন্ধুগণ আজকে যারা ওয়াজির দাবিদান তারা কি বলেন জানেন তাদের আকিরা কি জানেন তাদের কিন্তু আকাশের কথা আপনাদেরকে বলে আমি শেষ করবেন ইনশাল্লাহ প্রথম আকিরা হল যে তারা রাতুল সাল্লাহ যে কোনো ওয়াহির মাধ্যমে জিবনের মাধ্যমে ওয়াহি পেত পেতেন ঠিক তারা আল্লাহর ওয়াহি যারা তারা এই রাস্তা অন্য রাস্তা দিয়েও আল্লাহর মাধ্যমে আল্লাহ তারা ওয়াহি আসা দেওয়া করে তাদের মনে হবে আল্লাহ রাতুল্লাহ আলম তার এবং নাবি এবং ক্রেস্তাদের মাধ্যম ছাড়া কাউকে ওয়াহি করেন না তাহলে তাদের যে দাবি জামাদের আমাদের কাছে ওয়াহি আছে রতুলের তরিকা বা যে অন্য রাষ্ট্র হালাল আমরা ওয়াহি পাই এটা মিথ্যা সবকিছু তারা আল্লাহর কাছ থেকে তারা বেগুন কোন দিবিলের মাধ্যমে রকুল থেকে কিন্তু আমরা কোন মাধ্যম লাগে না বরং আমরা ঘুমের মাধ্যমে আপনার স্বপ্নের মাধ্যমে আমরা কাজ হয়ে গেছি কাজ দাবি করে না এরা করে কি যে কাজ করে যেতে অর্থাৎ ওয়ালি যারা তাদের কাজ করে দাবি করে এটা আল্লাহ এবং তাদের মধ্যে কোন আর পর্দা নেই খুলে দিয়েছে সবকিছুই তারা দেখতে পায় এরা দাবিদার এরাই হচ্ছে ওয়ালি এরা নয় এরা দাবি করে কি যে নবীর হসুলদের চাইতেই তারা উত্তম যারা সৈতানের ওয়ালি তারা দাবি করে নবীর রসুলদের চাইতে তারা উত্তম কোন দিক দিয়ে যে নবীর হলো কি মানে প্রকাশ্যের দাবিদারি তাদের কাছে মাত্র সরিয়াতে আর আমাদের কাছে আছে কি সরিয়াত পেটেছে তারপরে বাঁচেনি তারপরে হাতি কাত কিছু তারা দাবি করে বলে শুধু এদের দায়িত্ব ছিল বাহ্যিক যে সমস্ত আমল আখলা কিন্তু আমরা আমাদের কাছে আল্লাহ রাজ মাহিনীর মাধ্যমে বাঁচেনি হাতি কাস মারে পা আর কত কিছু এগুলি আমাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ কাছে হয় এই দাবি করে বন্ধুগণ এরা আল্লাহকে তাহলে মিথ্যা করে না এরা রাসুলকে মিথ্যা মনে করে না তারা রাসুল সবর থেকে আমি সবকিছু পৌঁছে দিই রাসুলের দায়িত্ব সবকিছু পৌঁছে দেওয়া কেন কি তিনি আনন্দের স্মারণ করে গেছে আজকে তারা হজরত আলীর নাম দিয়ে হাসান হুসেনের নাম দিয়ে বাতিলি গ্রুপ আর ওই সিলসিলা আর ওয়ালির গ্রুপ খুলে দিয়ে তারা বলে থেকে দাবি করে বাতিলি গ্রুপ তারা বাতিল তারা বলি সেই একটা বিভাগ একটা জাহেরি একটা বাতিল প্রকাশ্যার দায়িত্ব পালন করেছে আর তারা বলছেন নদী দায়িত্ব পালন করে নাই ভাবে তাদের দাবি হলো যে আহলুদ যারা আহলুদ বুঝেন মনিরাজ মসজিদের পাশেই একটা ঘর ছিল যারা হিজর করে আসলে যাবে ঘরে বাড়ি ছিল না তারা এখানে বসবাস করেন এরা বলতো সুফা আরে সুফাদের সাল্লাম দাবার পৌঁছাবেন তিনি আল্লাহ রব্দুল্লাহ তাদের বাতিল ভাবে সব করে গিয়েছিলেন্লাহ আহলে সুফা মেয়েরাজ তো হল মককে জীবনে ঠিক না আর হলো মাদির জীবনী তাই মেয়েরাজের রাত্রিতে আরে সুফার হয় নাই আরেকর কোন বাস্তবতার শুধুই ছিল না তার বলে যে না মেয়েরাজের রাত্রে সুপার সব ওয়া বাসন আর ওইখান থেকে তাদের নাম ওই জন্য তারা মনে করে যেটাকে চালু করে আর ওইভাবে আমল করে মানুষেরই করে। বন্ধুকোন যার বাস্তবতা ছিল না আহারে চোপা তার আগেই তাদের কাছে ওয়াহিকভাবে হয়ে যায় এইভাবে তাদের দাবি তাদের হলো তারা ভাগ করে মানুষগুলিকে কিভাবে করে যে মধ্যে কিছু ওয়ালি রয়েছে আবদাল রয়েছে রয়েছে কবা রয়েছে নাম জাদ সাধারণ মানুষ যারা ওলামা যারা এদেরকে বলা হয় নিম্ন আসুল রাখে সাধারণ মানুষ বরং ওয়ালিরা হচ্ছে উত্তম নবী আসুল ওয়ালিরা উত্তম দরিদে করে কি জানেন হঠাৎ মুসার ইস্তারাতি কাছে ইলেকট্রিক গিয়েছিলেন না তো বলে যদি উত্তম না হয় খিজুর ছিল আল্লাহর ওয়ারি খিজুর ছিল আল্লাহ ছিলেন আল্লাহর আর ছিল মুসার ছিলেন আল্লাহ হয়ে রাত্র হয়ে গেলেন ওয়ারির কাছে উত্তম না হলে কেন তিনি গেলেন এই দ্বারা তারা দাবি করেন বন্ধুগুলো তাদের দাবি কি জানেন যে খিজির আলাইটা খিজিরের জন্য দেখুন মুসার তারা নবীর ইস্তফা করার প্রয়োজন নেই কোন প্রয়োজন নেই এই জন্যই দেখবে কিছু পাগল ছেলে তারা নামাজ করে না রোজা করে না না তারা পাগল দেখে দেখবেন তারা খাপ খায় দেখবেন তারা হয়ে বসে আছে আল্লাহর জিজ্ঞেস করলেন আপনি কেন ল্যাঙ্কা থাকেন বলে দেখো মানুষ তো লজ্জা করবে মানুষকে দেখেন মানুষ কি গরু ছাগল পশুকে দেখে লজ্জা করবে নাকি বলে কেন আমরা কি মানুষ না তোর গরু ছাগলের নেই তো দাও দাও তুমি মানুষ বলে ও মার ফেলে আমরা মানুষ হই না আর মার না পেলে আমরা আমরা ধরু ছাগল পত্তর পর্যন্ত হই বুঝছেন তারা থাকে এই নদী বড় বড় জট জ্বর হ্যাঁ আর মালা যেতে আর একটা মধ্যে দিয়ে আর বিভিন্ন ধরনের যারা একথা দাবি করতে পারে যে দাবি মোহাম্মদ রসুন অনুসরণ সালাই আল্লাহ বেলায়াত্র হয়েছে যে আল্লাহ মুসারের অনুসরণ করার জন্যে আল্লাহ থেকে আবিষ্টি হন নাই কিন্তু আমরা সকলেই আবিষ্টি না নবীকে নবীর অনুসরণ করতেই হবে নবী নবীর অনুসরণের বাইরে কেউ যদি বলে তালে বুঝবো তারা শৈতানের বাংলা শৈতানের বলি যাই হোক এভাবে তারা দাবি করে যে যখন কি একই রিল একই পৌঁছে যাবে তখন আর ও করা আর প্রয়োজন নেই কালে আল্লাহ বলছেন যে তোমাকে একে আসা পর্যন্ত আগে এবাদত করো তাই একই সব আপনি আর এবাদতের প্রয়োজন নেই এই আয়তের ব্যাখ্যা করে কি জানেন এই অকিনের অর্থ হল মৃত্যু কিন্তু এই বাতিল পন্থী আল্লাহর দাবিদার ওয়ালিরা সৈতানের পঞ্চিত ওয়ালিরা বলে কিম যখন পৌঁছে যাবে তখন তার নামাজ নাই রোজা নাই কিছু নাই সে জেনা করলেও সেটা নীকির কাজ আর এই জন্যই তো দেখবে বিভিন্ন ওয়ালির আখড়াগুলিতে জেনা হয় না মন খাই না গান গাই না বলে এরা তার কিচ্ছু না যেটাই করবে সেটাই বলো যেটাই করবে সেটাই এবার আল্লাহ করি কত বড় আল্লাহ করে এইভাবে তারা বলে তাদের কিন্তু খাতামুল আউলিয়া রয়েছে আল্লাহর বাসিনী একেবারে ভিতর ভিতরে অন্তরে অন্তরে চলে গেছে তাহলে বন্ধুগণ যারা বাঁচি দাবি করে যারা হাতি হাতের দাবি করে যারা একাত্মের দাবিদার যারা গ্রোমের মাধ্যমে ইলহামের দাবিদার তারা আল্লাতে পারে না তাদের মাধ্যমে অস্বীকার করার প্রমাণ পুরা আদীমকে অস্বীকার করা হয় এজন্যে আল্লাহর আলমিন আমাদেরকে আল্লাহরফুল্লাহ আলমিনের সত্যিকারে ওয়ালি হওয়ার জন্য তা অতি দান করে আর মনে রাখছে বন্ধুগুলো যে ওয়ালি হওয়ার জন্যে বিশেষ করে শ্রেণী হওয়ার জন্য তাহলে আমাদেরকে এই ওয়ারির নাম দিয়ে ওয়ালির কবর কে খাওয়া মানুষ কত ব্যাকুক বুঝেন জোনাইজন নাম শুনেছেন না শুনেছেন ওয়ার্ডের যারা দাবি তার জোনাইদের নাম হালদাদের নাম তো জোনাইডকে এতই তারা ভালোবাসত বাঁচতে বাঁচতে তাকে নিয়ে বরফ দিতে যেতে সে যদি পায়খানা করত ওই পায়খানা গুলিকে ধরে মানে মানতে পর দিত না তার মুরিদ মুরিদরা তার পায়খানার সময় গিয়ে পাতার মধ্যে মনে করে তার আপন আপন পাত্র ছেট করি তারপরে এটাকে নিয়ে শুকাতো শুক্র পরে এটাকে জ্বালাতো শরীরা বকুল জ্বালায় না তারপরে তাদের নামে দান হয়রাত করা যখন আক্রসির আক্রসির যখন ওই কি বলে আপনার দরগা দরগাখানা যখন তৈরি হতে শুরু করল তখন তখন ঢাকা থেকে নিয়ে ঢাকা থেকে নিয়ে আরিচাঘাট পর্যন্ত খালি রে সিমেন্টের ট্রাকে বহ বুঝতে পেরেছেন দরগা আমরা বলি দরগা আসলে ওটা তো দুর্গা হিন্দুদের দুর্গা না আমি বলবো হিন্দুদের যে দুর্গা আর দরগা মনে কোন পার্থক্য মুসলমানরা আজকে আমরা ঠাকুর ছেলে হিন্দুরা ঠাকুর আমরা মতো এক সময় তোমরা হিন্দু ছিলাম ঠাকুরদেরকে ছেড়ে এখন ধরেছি পীর এক সেম সে কোন পার্থক্য নেই তাহলে সবাই না আমাদের ভুল বুঝবেন না পার্থক্য নেই দুর্গার মধ্যে ওই কালের এতে আর ওই হিন্দুদের দুর্গার মধ্যে যেরকম দুর্গাপূজায় যত শিল্প বিদাস হয় যত জাহিলিয়া সবকিছু আমাদের এই দরগার মধ্যেও আজকে আগে এই জন্যই বন্ধুবন্ধ দরগা আর দুর্গার মধ্যে অনেকটা পার্থক্য আজকে কমেই গেছে এবং ঠাকুর আজকের মধ্যে অনেকটা পার্থক্য কমে গেছে এই করে ঠাকুরের মাধ্যমে কি শিক্ষিত অশিক্ষিত সবাই সেখানে অবাদে গিয়ে তো বন্ধুগণ পীরের ভালোবাসি ওয়ালির ভালোবাসার নামে আমরা আজকে দান করতে কণ্ঠাবোধ করি না কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য জাহাজের জন্যে একটা পয়সা আমরা রাখি না এখন চাল দিতে রাজি না বন্ধুগুলো এই জন্য আসলে ওয়ালিফ ঢোকায় না করি আমরা আল্লাহর ওয়ালিকে সত্যি ভালোবাসতে হবে না আল্লাহ জন্য যুদ্ধ ঘোষণা এজন্য বিভিন্ন নামে বিভিন্ন আকিলার আমরা বিশ্বাস না করি আল্লাহর ওয়ালিকে আমরা সঠিকভাবে জানতে পারি আল্লাহ রব আলম ওয়ালি হওয়ার আমাদেরকে দান করেন তার ভালোবাসার দান করেন ওয়ালি হওয়ার জন্য আলাদা হতে হবে সত্যি যে পরীক্ষার হতে পারে তাহলে আল্লাহ আপনি ওয়ালি হতে পারবেন আল্লাহ প্রথম দিনে হতে পারবেন আল্লাহ দেখবেন আপনার চেহারা দেখবেন আল্লাহ আপনার পোশাক দেখবেন আপনার দেখবেন আপনার দেখবেন আপনার আমল এজন্য আমরা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল যে বলেছেন আল্লাহ আজকে খুব ভালো হয়েছে কোনো প্রভাবে আপনাদের প্রশ্ন নাই তো যেহেতু অনেক ভাইদের ডিউটি রয়েছে দুইটার মধ্যে আমার কাছে একটাই এসেছে এজন্য আজকে আলোচনা এখানে শেষ করছি শেষের আগে বলবো বন্ধুগণ আপনাদের কাছে তাদের দুইটি আছে আপনারা চলে গিয়ে আপনাদের জন্য খানা বেরিয়ে আপনারা খেতে পারেন বন্ধুত্ব আজকে আমরা কিন্তু আরবি মাস হিসাবে নতুন বছরে আমরা গতকালকেই আমরা পদার্পণ করেছি মুসলমানদের যে বছর হিসাব নিকার হবে হবে হিজরিসের সঙ্গে হিজরতের ঘটনা আপনারা জানেন এই নতুন বছরে যখন আমরা আজকে আছি তখন গত একটি বছরের হিসাব করতে আমরা না করে बंधुग गत एक बचरे की भलो कर मंगल कर जानी आल्लाहर कज करा चैतान क्या करल्ला बान्लासी ना छैतान बांधा रहे নতুন বালি রয়েছি আল্লাহ নতুন বছরকে সুন্দর করে নতুন বছরে জন্য আমরা আমলে আসলাকে আমাদের সবকিছুতে যেন আমরা ভালো চলতে পারি সেই তহফির জন্য আল্লাহরফুল্লাহ আলম দান করেন নতুন বছরে নতুন শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে আলোচনার আগে এখানে কি প্রশ্ন এসেছে এটা প্রশ্ন করছেন যে আমরা একসময় হিন্দু ছিলাম ভারতবর্ষে ভারতবর্ষে বেশিরভাগ সবাই প্রায় মনে করেন মোটামুটি বলা যেতে পারে আটশো থেকে বারোশো যদি হয় তাহলে আটশো বা নয়শো বছর আগে পুরো ভারতবর্ষে সকলেই হিন্দু ছিল সকলেই হিন্দু ধর্ম অবলম্বিত অবলম্বন করত এরপরে দাওয়া সামলির মাধ্যমে এই যে ইসলাম আছে সে যারা ব্যবসায়ীদের মাধ্যমে এই আরবদের যেত এই জন্য দেখবেন যে নদী উপকূল যেগুলি উপসাগরের পারে দেখবেন বেশিরভাগ ইসলামের পর্যায়ে আগম করতে হয়েছে সেখানে মুসলমানদের এখন পর্যন্ত তারা ইমান আমান অনেকটা মুখভূর করতে পারে সেই জন্য আমরা বলছি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে একসময় হিন্দু আমরা ছিলাম মানে আমাদের পুরোপুরুষরা पूरे पुरुष हो सब समय देखा गया जो क्यों मुसलमान रही तक तरफी कलचार संस्कृति देखते हिंदू मध्य संस्कृति मिल रही है कारण मुसलमान हर कृष्टि कलचार गुलतेम प्रवेश चेष्टा करते হিন্দু আনাচার যদি আমরা ছেড়ে নিয়েছি ইসলাম গ্রহণ করে কিন্তু অন্য নাম ধরে অন্যভাবে ওই কৃষ্টি কালচার গুলি আমাদের মধ্যে বিদ্যমান এটাই আমি বুঝাতে চেয়েছি বন্ধ আমার ভাই প্রশ্ন করছে যে মক্কার মক্কা সহিত শরীফ মানে হচ্ছে কি মর্যদাবান বা গুরুত্বপূর্ণ এটা পারি তো মক্কা শরীফ বলতে আমরা বুঝে একটু মদিনার শরীফ মক্কা শরীফ মক্কা শরীফ মদিনার শরীফ এই ধরনের কথা কোন কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই আল্লাহ রবুল্লা আলমিন মক্কাকে বিভিন্ন নামে বলাদুল আমিন বলেছেন মক্কা বলেছেন বাক্কা বলেছেন এগুলি হচ্ছে কি যে মক্কা শরীফ বলতে হেরেন্দি একটা রয়েছে একটা নিষিদ্ধ এরিয়া রয়েছে যার মধ্যে অনেক কিছুই করা যায় না সেখানে শিকার করা যায় না গাছ কাটা অনেক কিছু মারা যায় না সেখানে কাউট হত্যা করা যাবে না এই শরীফ এরিয়া পড়ে মদিনা শরীফের শরীফটাকে শরীরটা এখানে বলতে আমরা যে ব্যবহার করি ব্যবহার করা জায়গ আছে মক্কা শরীফ মদিনা শরীফ বুঝছেন এবং ব্যবহার করা জায়গ রয়েছে কিন্তু এর মানে এই না যে দরগা শরীফ বললেন দরগা শরীফ বলবেন নাকি মাগার শরীফ ব্যবহার করা আজ সবই পবিত্র হয়ে গেছে পবিত্র ওর শরীর ওর শরীর তো পবিত্র ওর করা তো সম্পূর্ণ হারাম আর সেটাই হয়ে গেল শরীর সেটাই হয়ে গেল পবিত্র বুঝতে পেরেছেন ওর শরীর এই জন্য মক্কার জন্যে মলিনার জন্যে ব্যবহার করা যেতে পারে তবে দরগার জন্য শরীর ব্যবহার করা আদৌ ঠিক না কোন যেটা ইসলাম সেটাকে সমর্থন করে না কোরআন খতম করার পরে ইমান দ্বারা বিশেষ দুয়ার ব্যবস্থা করা এ কোনো না কোরআন খতমের পরে কালকে যেটা বলছিলাম যে কোরআন খতমের পরে আসলের প্রতি দুরুৎ পাঠ করার নিয়ম রয়েছে হযত আনাত কোরআন খতম করার পরে তিনি আল্লাহ দুরুৎপাঠ করে দোয়া করছেন খুব যদি বেশি করতে পারেন তা আপনার পরিবারের যারা তাদেরকে দোয়া করতে পারেন আনুষ্ঠানিক দোয়ার নিয়মটা আপনাদের বলবো নেই কোরআন করেছেন আপনি বা আপনার ছেলে বা আপনি নিজেই দোয়া করবেন এই জন্য বিশেষ দোয়া করবেন আর প্রথমে বললেন দোয়া করবেন দোয়া করিতে আপনার করেন সির করেন দোয়া দেখি হুজুর আদায় দোয়া করেন এক নম্বরে সবাই মিলে শুরু করলেন একটা বেঘাত আপনি দ্বিতীয় নম্বরে সেখানে দোয়ার সময় বললেন যে কোরআনের বক্সাই দিলেন রাসুলের রুগীর না যে রাসুলের বুঝি আপনার নিকির প্রয়োজন রয়েছে তবে আমার এক ভাই প্রশ্ন করেছেন আমরা যে দুরুদেব সালাম দরুদ সালাম এই জন্যেই নবী মাহমুদুরফুর সাল্লামের হাক আপনার প্রতি আপনার জন্য কষ্ট করে ইসলাম দিয়ে গিয়েছেন এই জন্য তার জন্য রহমাত এবং তার জন্য শান্তির দোয়া করা আপনার উপরে পবিত্র দায়িত্ব দায়িত্ব হিসাবে কিন্তু আপনার দোয়া বক্সিবেন দোয়ার প্রয়োজন দাসলের প্রয়োজন নেই আপনার স্বভাবের দাসনের প্রয়োজন নেই প্রয়োজন রয়েছে আপনার হ্যাঁ এখানে আপনি তারপরে কি আমরা অশিলা করি নবী রসুল সৈয়দ কুতুব সকল অরিদের আমরা অশিলা করি দে অশিলাটা এর আগে আলোচনা করে গেছিলাম দে অশিলাটা বলেন যেই দোয়াকে কেন্দ্র করে আপনি অনেক দূর অনেক কিছুই ইসলামের কাজ হয় সেই দোয়া অবশ্যই করা আপনি কোরআন খতম দিতে পেরেছেন আল্লাহর কাছে না আহ্বাকারকে কেউ ডেকে নিয়ে যেতেন না ইমাম আবহানি কাছে রহমাতুল্লাহকে কেউ ডেকে নিয়ে যেতেন না কোরআন খতম দিয়ে সেজে বুঝি কোরআন খতম হতো না হতো না ইমাম আবহানি করা রহমাতুল্লাহ সম্পর্কে এসেছে কিন্তু এই না ইমাম পোকা আপনার তাহলে আয়োজন করে এসেছি যে তিনি রমজান মাসে চল্লিশটা খতম দিতেন তাহলে ইমামরা খতম দিতেন না তাহলে এই যে আমরা একটা চালু করেছি নিয়ম এ ধরনের চালু করা উঠেছি না মা বাবার অনুমতি ছাড়া হজ করা যাবে কি না হজ খরচ কোনো জিনিস খরচ হওয়ার জন্য কার অনুমতি অপেক্ষা করে না আবার আদেশেই আপনার উপরে খরচ হয়েছে যখন আপনি দেশে এসেছেন আপনার যদি শারীরিক অর্থনৈতিক এবং যার বাধা না থাকে কারণ বাধা আজ অনেক সময় পাওয়া যায় না পারমিশন পাওয়া যায় না তাহলে আপনার উপরে হজ খরচ আর নামাজ খরচ যেরকম হজে তেমন খরচ হজ করার জন্য রোজা রাখার জন্য নামাজ পড়ার জন্য টাকার দেওয়ার জন্য বাবার অনুমতির প্রয়োজন হয় নাকি তো ঠিক ওইভাবেই হজ আদা করার জন্য খরচ হিসেবে আপনার উপর আপনার বাবার উপর খরচ হয় নাই কাজে আপনাকে হজ আদা করতে হবে এর জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই কোনো প্রয়োজন তবে আপনি খবর দিতে পারেন যে বাবা আমি হজ করতেছি खुशी होता आल् कथा अनुमति अनुमति नजर हज ना हज करते हैं टाक पैसा दी बाबा अपना बाबा के हज कराते हैं बाबार सम्पद बाबा सम्पद अने हज करार मत क्षमता बुजते अर्थ बाबार अर्थ मन रखना एक बखिलती मालिक अपन बाबा करते हैं अनुमति छाड़ा बैध भाव अब ना वैध क्या से व्यवहार करते अंधिकार बुझते पेजने माँ बाबा के टापा दीते कंट्रोट करा कारण आपनर टा पैसा যে কোনো আপনি মালিক আপনার বাবাও সেইটা মালিক বা এটা কোনো কোরআন খতম দিয়ে কোন মুরগি ছাত্রে বাদ ছাত্রদেরকে টাকা দেওয়া টাকা দিয়ে বা টাকা ইসলামে কোরআন খতম সম্পূর্ণ হারা এটা চলবে না যেটা আমাদের সে প্রচলিত আছে যে কোরআন খতম যাওয়ানো তারপরে তাকে হাজিয়ে দেওয়া হাজিয়ে কি সাই দেন টাকা কম দিলে ঠিকই মারে বুঝছেন হ্যাঁ ফকির পাইছেন নাকি হারাম। তবে তাদের নেওয়া খুব কোরআনে কোরআন চুরাফাতে ভোরে ক্লাস নাচ বা বিভিন্ন পরে বা একজনকে যাদর করেছে জাদুর নিয়ম আছে ক্ষোভ দিয়ে জাদুর ছেড়ে দেওয়া করে চিকিৎসায়টা এটা কে চিকিৎসা চিকিৎসা করে ডায় রয়েছে বোকালি সরিয়ে আবু আবু সাইড খোলা দেবে তারা না এই মুশকিল হয়ে গেল কি শরীয় যেভাবে আছে ওইভাবে না রেখে ওর সঙ্গে অনেক কিছু ক্রিয়া করে উল্টা পয়দা করে দিয়েছি মনে হবে কোরআন খতম দেওয়া আর চিকিৎসা দুটো সমান জিনিস হলো আপনার চিকিৎসা আর এটা হলো আপনার কোরআন খতম দেওয়া এই বলবো আপনাদের যে কোরআন খতমের সিস্টেমে তো না মার্শাল্লাহ বিশেষ করে ঢাকাতে আমি দেখেছি খাওয়া দাওয়া যা যায় হুজুরদেরকে মার্শাল্লাহ মানে যাকে বলা হয় খাওয়া সেজন্যে এইভাবে খাইয়ে হুজুরদেরকে টাকা দিয়ে খতম খতম করে আপনার মৃত্যু ব্যক্তি রোহের মান হবে না বরং আপনি আপনার যে টাকাগুলি একটা দিতে পারেন ওই গরিব মাদ্রাসায় যদি ছাত্ররা আছে গরিবদের হাতে দিয়ে আসবে সময় করে কেউ নিয়ে আবার ওটাকে করে যা করে হুজুররা বড় লোকের ছেলেরা সবাই আপনি গরিব সন্তানদের হাতে নিয়ে হাতে দিয়ে আসবেন গরিব মহিলাদেরকে দান করবে গরিব ফকিরদেরকে দান করবে আর দান করোতে হবে না আপনার বাড়িতেই তো যারা হ্যান্ড টু মাউ করে করে খায় এদেরকে আপনি যদি জানতেন সবচেয়ে ভালো এই জন্য এগুলির কোনো সিস্টেম দিন সঠিকভাবে জানা এবং সেভাবে আমাদের জন্য টাকা জানতেন আসসালামু আলিক